আমার পছন্দ নয় যে আমার নিকট ওহদ পাহাড় সমপরিমাণ সোনা থাকবে আর আমি তা নিয়ে ঘুমিয়ে থাকবো বসে থাকবো এটা আমার কাছে পছন্দ না আছে যদি তাহলে কি করবো আল্লাহ রাস্তায় मुसलमान कम्यूनिस्ट जरा सतर्क तम्यूनिजम आज আর প্রথম কমিউনিস্ট ছিলেন আবু মিথ্যা কথা একটা আবু আল্লাহ একটি মশলায় সমস্ত সাহাবাহিকেরাম থেকে একতলাফ রাখতেন একতলাফত ছিল যে খেয়ে দে তা আল্লাহর রাস্তায় ডান করে দেন কমিউনিস্টরা বলছে আল্লাহর রাস্তায় ডান করতেন কি করে হলো कौम्नि जनगण के दान कर सरकार मालिक राष्ट्र मालिक कर प्रजा समान खेल मंत्री प्रेसिडेंट तीवन जापन मान आलदा जनसाधारण कारखाना क्या करो स्वामी स्त्री भूत मत खाटो तरह तुम्हारे रेशने खेती देखने कम्यूनिजम वास्तवय करीम सलमर साथ मदिनार हार् एल चल हर गत सप्ताह मदिनार দুটি হাররা আছে হাররা শারকিয়া আর হারা গার্ভি এখন হার্রা সার্কিয়া বলে সে মহাল্লা পরিচিত মসজিদ নবীর কোন দিকে পূর্ব দিকে কিবলা আছে কোন দিকে কিবলা দক্ষিণ দিকে কি না তাহলে বাম হাতে বাকির দিকে বাকির দিকে যে মহাল্লা শুরু হচ্ছে একটু দূরে গিয়ে তাকে বলা হয় হাররা সারকিয়া তো মদিনার হার্রায় আমি চলছিলাম ফার্স্টাক বালানা ওহদুন আমাদের সামনে হঠাৎ করে আসলো ওহু হাররা ছোট ছোট কঙ্করকে বলা হয় সে যেসব জমিনে যেসব এলাকায় কঙ্কর থাকে পাথর থাকে সেসব এলাকাকেও হাররা বলা হয় তো সামনে আমাদের ওহদ আসল ফা ইয়বাজার আল্লা রসুল বললেন হে আবুার কুল্লা ওহদিন এখান থেকে কমপক্ষে আমরা আদব বড়দের আদব শিখতে পারি যে বড়দের সাথে কথা বললে বড়োর মান মর্যাদা আমাদের ভাষায় যেমন কি না বলে জি বলবো বড় ডাকছেন আব্বা ডাকছেন আমা ডাকছেন কি বলছেন जी जी अब्बा जी, जी खाला जीके खयालते बड़ो देखे श्रद्धार भाषा शिखाते हैं छोटे भाषागुली शिखे निबे भूलबा लज्जा लागबे छोटे ना शिखान तो, तो ए, ए, जी, के, के जी करते खुद मुश्किल बुझे तुम्हें अपनी मुश्किल আর বাবা ছেলে মেয়েকে আপনিও তুমি আপনি আবার আপনি কেন বলছেন আপনার ছেলেকে কি জন্য বলছেন শিখানোর জন্য আরে বাবা শিখাচ্ছেন আপনাকে তো বলতে শিখলো আপনার ছেলে হ্যাঁ আব্বা তুমি আব্বা তুমি তুমি এই কাজ করনি তুমি এই কাজ করনি ধর্ম দিয়ে কথা বলছে আপনাকে ছেলে আর মেয়ে আর আপনি আপনি আপনি কি করছেন আপনি কেমন আছেন মহবুত করেন তুমি তুই বলে আরো মহবুত করেন যারা বলে যে তুমি বললে বেশি মহব্বুত হয় তুই বললে তার বেশি আমি যাকে জুনিয়র মনে করি তাকে তো তুমি বলি আপনি বাকি যাদেরকে সিনিয়র মনে করি অবশ্যই আপনি বলি ঠিক কিনা তাহলে একজন ওহ সামনে এসেছে আমাকে এটা পছন্দ নয় যে আমার নিকট ওহ পাহাড় সম পরিমাণ সোনা থাকবে তার মধ্যে আলাইয়া সালে আমার ওপর তিন দিন বা তৃতীয় দিন অতিক্রান্ত করে যাবে तीन दिन पर चले जाए द्रुत बेगे खरच करते हैं आदर्श इल्ला सान शो हम दें तब किस अवशिष्ट रखते ऋण परिशोधि ऋण था আর ঋণ হয়তো পরিষদের সময় হয়নি না হলে আপনি যথাসময় দিতে পারেন যখন দেওয়ার কথা আছে তো নবিশাল্লাম শুধু ঋণ পরিশোধের জন্য কারণ ঋণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না মান্দার হাওয়া ঋণ পরিষদের জন্য নবী সাল্লাম রাখার কথা বলেছেন बंटन करे और व्याख्या कर दान दिखे दान कर दी दान कर दान अमीन खाली आगे पीछे सब दिखे दान चाहता दीदी নবী করিম সাল্লাহ সাল্লাম যে দারিদ্র তার জীবন যাপন করেছেন এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যেটা অনেকে ভাবে যে আল্লাহ রসুল আসলেই অভাবিক ছিলেন মানে কিছুই আসতো না অথচ যখন খাইবার বিজয় হলো সম্পদ আসলো তারপরে মক্কা বিজয় হওয়ার পরে যখন তাদের হাওয়াজেন ওই যে গোত্র এই যে হনায়নের যুদ্ধ হলো অনেক সম্পদ এসেছিল গানিমাত্রের সম্পদ এইসব সম্পদ যে এসেছে তাহলে সম্পদ গেল কোথায় নবী সাল সাল্লাম দরিদ্রকে আসলে মানে একবারে খালি হাত থাকতেন আসতো जे जन रखतना बीबीधर क्षेत्र हादिस आस धन सम्पद आसल खाइवार शिकारेदारबी खरच खर्चा भरण पोषण बीवी प्रत्येक एक बचर खर्च एकसाथे तब तक देवर समय क्योंकि एक मास, मास जाए दू मास जाए समस्त दान जमन अल्लाह रसुल दान कर दान शेष नहीं खबर क्या दारिद्रता चेह नित दरकार नहीं कल चिंता कल आज के चिंता कर प्रयोजन नहीं আর আমরা তো বছরকে বছর চিন্তা নয় শুধু ছেলে মেয়ে তাদের তাদের ছেলে তাদের ছেলে তাদের ছেলে কয়েক কথা যে চিন্তা করি আর এই জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটি এই ভুলটা ভেঙে থাকা দরকার আমাদের কারণ আমাদের দেশের মানুষের ভুল ধারণা রয়েছে যে নবীলামের হাতে পয়সা করিছিল না কিছু থাকতো না সেই জন্য অনাহারে থাকতেন না আল্লাহ রাস্তায় দান করে অনাহারে থাকতেন গরিব মিসকিনকে দিয়ে দিয়ে যা চাই তা দিয়ে দিতেন তারপরে অনাহারকে তিনি প্রাধান্য দিতে। অন্যকে আলুকান দিয়ে থাকে তারপরে অন্য সাহাবি কারণ যারা বেশি ধন সম্পদশালী হুমুল মকিল্লুন কেম তারাই নেতাই থাকবে কিয়মতের দিন কেমতের দিনে যে ব্যক্তি ধন সম্পদ মাহুম আর এদের সংখ্যা অত্যন্ত কম ওকালীল মাহুম অত্যন্ত কম এদের সংখ্যা যেমন কোরআন আল্লাহ বলেছেন ওয়াকালিমিনে বাগিয়া শকুর আমার শুকুর গোজার বান্দা খুব কম কালি লম্মা করুন তোমরা অল্পই করে থাকো কাল আলী মা কানা অতপর আল্লা বললেন যে তোমার এই জায়গায় অবস্থান করা এক জায়গায় রাতের অন্ধকারী নসো তার মানে অন্ধকার এখানে কালো অন্ধকার তো রাতের অন্ধকারী নিস চলতে লাগলেন হাত্তা তা কি আমার চোখের আড়ালে চলে গেল আর দেখতে পাচ্ছি না তাওয়ারা মানে চোখের আড়ালে চলে গেলেন কাদা হঠাৎ করে একটি আওয়াজ আওয়াজ শুনলাম সাল্লিশ এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম আশঙ্কা করলাম যে এমন তো নয় যে নবী করিমসাল্লামের সামনে কোন শত্রু পড়ে গেছে আর শত্রু আক্রমণ করে দিল নবী করিমাল্লামের উপর দেখেন সাহবাই কেমন ভালোবাসা নবী করিম সাল্লাম সহ আর এখান থেকে সরবে না নবীর যে আদেশ মনে পড়ে গেল যে আদেশ যতক্ষণ না আসবো তুমি এখানেই থাকবে ল হাতটা আতিক যতক্ষণ তোমার কাছে না আসবো ততক্ষণ তুমি এখানেই থাকবে সালাম আবার আসলে সেখান থেকে আর সরলাম না হাতটা আতানি অপেক্ষা করতে থাকলাম এমনকি ইসলাম আমার কাছে পৌঁছে গেলেন কুলতু ইয়ারসুল বললেন আমি একটি আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম তখন নবী বলেন এই আওয়াজ তুমি শুনেছ কালা কুলত নাম আবুদা বলছেন যে হ্যাঁ আল্লাহ রসুল আমি শুনেছি কালা জাকরিল আদাহী জিব্রাইল আলী ইসলাম জিব্রাইল কিব্রাইল ও পড়া যায় আর জিবরিল পড়া যায় জিব্রাইল আর জিবরিল দুটোই ঠিক मारा जाए कियु शेख बिल्लासान नाबाद सुसंबा जिबराल अल्लाम देवरें फुलतोल चुरी तबाइव माह दुनिया मारा जाए कि शांति भोग करबे कबर शिवे दुनिया शास्ती रही চুরির পরে তার দুনিয়াতে শাস্তি হয়ে গেছে চুরি করেছে কোনো জায়গায় ইসলামিক দেশে মাফ হল না কাফারা আছে যে হদ যদি হর যদি কায়ম করা হয় কাফারা হয়ে যায় গোনা মাফ হয়ে যায় তাহলে দুনিয়াতে গুনা মাফার অনেক উপায় রয়েছে মাফ হবে অবশ্যই চোর ধরা পড়লো মারি খেলো গোনা মাফ হবে হাত কাটা গেল অবশ্যই মাফ হাত কাটা গেলে তো অবশ্যই গুলো কারণ এটা হচ্ছে শরীয়তে হদ তারপরে কেউ করলো আল্লাহ আসলো আমি জানিকে জানি অথচ লক্ষ্মী নামাজি আল্লাহ সাদা রোগ শরীর সাদা হয়ে যাওয়ার আজ দুনিয়াতে তাহলে দুনিয়াতে যে ব্যক্তিকে আল্লাহ আজাব দিয়ে দিলে হতে পারে আল্লাহ কবরের আজাবে করে দিতে পারেন অথবা এই দুনিয়ার যদি তার কোন মাফ না হয় তাহলে কবর আজাব হবে দিয়ে হয়ে পারে আজাব আজাব একদিন দুই দিনের আজব হইতে পারে আধা ঘন্টা এক ঘন্টার আজব হইতে পারে আবার বছরকে বছর হাজার হাজার বছর আজব হয়ে একদিন মাফ হয়ে যেতে পারে তাহলে তার গণা যদি কবরের জীবনে মাফ হয়ে যাবার আর জীবনে তাহলে আর যাহার যাবে না আখেরাতে বুঝতে পারেছেন কথা আর তাকে আল্লাহ রবুল আলমেলা নামাজ পড়ার জন্য জানা দিয়ে দিবেন না পানিশমেন্ট পেতে পারে সে দুনিয়াতেও পেতে পারে কবরের জীবনও পেতে পারে অথবা জাহান নামেও কিছুদিনের জন্য যেতে পারে আল্লাহ এই হাদিস তারপরে দেখুন আবু না আল্লাহ আমার ওপর তিন রাত অতিক্রম করবে আর সেই সোনা দানার কিছু আমার কাছে অবশিষ্ট থেকে যাবে এটা আমি চাই না তবে ইল্লা সাইয়ান আর সাইন তবে टा पैसा प्राचुर्यतना धन सम्पे बसि बृद्धि पेले धन है मानुष्लता मन स्वच्छल मन जो सच्छल मन तृप्ति जाने परितीप्तना अंतर स्वच्छलता टापा पसा प्राचुरु खाई खाई खाई पेतम सैलारी আর যদি টাকা পয়সা হারাল হালাল হোক হারাম হোক হইত তাহলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না একটা বাড়ি দুটো বাড়ি গ্রামে বাড়ি আছে এখন শহরে হইল শহরে টাউনে হয়েছে এখন সিটিতে ঢাকায় যদি যেতে পারতাম ইত্যাদি সেটা গ্রামে যেতে পারতাম তাহলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না বাবুল বাবুলকে না কেনার নাসি এবং অন্তর যদি সচ্ছল হয় তাহলে আল্লাহ রাস্তায় বাই করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হবে না অন্তর যেহেতু সচ্ছল কিন্তু টাকা পয়সার প্রাচুর্যতা থেকেও আল্লাহ রাস্তায় দান করতে না সাহাবাই কেরামদের অন্তরে সচ্ছলতার কারণে যা কিছু নেই আমার ছেলে মেয়ে নেই বিয়ে শি করেছে এখন হ্যাঁ তাদেরকে এত টাকা দিতে হবে বরং দেবোই ভাইদের পড়াশোনা দেবোই নেই আল্লাহর খরচ করব না মসজিদ নেই ইসলামিক লাইব্রেরি নেই জরুরি কাজ রয়েছে দিনের কাজ না খরচ নেই মনের সচ্ছলতা না থাকার কারণে তো নবিসের এই মহান আল্লাহাদা নদী আয়াহ সাবু আর তারা কি ধারণা করে নমিদ বেহিন আমি তাদেরকে সাহায্য করে থাকি ধন এবং জমা সালেম তো আল্লাহ রব্বুল আলম কি বলছেন যে অনেক মানুষ ধারণা করে যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সুখের জন্য এবং আমরাও এরকম যোগ্য আমাদের যোগ্যতা রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে আমরা ইঞ্জিনিয়ার আমি ডাক্তার করে ফেলেছি এই করে ফেলেছি আমি দেখেন এমন একটা ভালো কফিল পেয়ে গেছি যেটা অনেকেই করতে পারেন কত শিক্ষিত ঘাট ছেলে বেড়াচ্ছে আমি দেখো কত বুদ্ধিমান ইত্যাদি ইত্যাদি তো অনেকে এরকম ধারণা করে যে তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তাদের বিচক্ষণতার কারণে তাদের জ্ঞান গরিমার কারণে আরো কিছু আল্লাহ তাদেরকে এই কল্যাণ আমি দ্রুত দিয়ে দিতে এই কল্যাণ দ্রুত আমি দিয়ে চেয়েছি তার মানে আপনি ধোকা খাবেন না খুব ভালোবাসেন আপনি খুব প্রিয় তাহলে কি কাফেররা বেশি প্রিয় আল্লাহর কাছে সেই আল্লাহ বেশি তাকে ধন সম্পদ দিয়েছে শক্তিশালী করেছে না বাল্লা সোরণ বরং এরা চিন্তা করে না যে এটা তার সব হওয়ার প্রমাণ না। आल्लाहबरण दिए दुनिया गुल्रुत दिए दीछी हरा कर दुनिया करी तरह इंदीन खास मुश्फे जा रहा तरफ रबे भय আয়াতেরব ই এবং যারা তাদের রবের আয়াতের প্রতি ইমান রাখে আল্লাহ নিদর্শন আল্লাহর আয়াত আল্লাহ এবং যারা তাদের এবং যারা যা কিছু দিতে পারে দেয় মানে আল্লাহর আসতে দান করে দান করা সত্ত্বেও অকল বহুম বা দান করে বা আত্মীয় স্বজনদের উপর ব্যয় করে যেখানে খরচ করার প্রয়োজন খরচ করে তারপরে অকলু বহুম মজা তাদের অন্তর ভয় ভীত আল্লা রাস্তায় ব্যয় করলো মাতা পিতাকে কে দিল আত্মীয় দিল সেলা তুল আরাম করলো তারপরে কেন ভয় ভীত আল্লাহ এই যে কাজগুলি করলাম কবুল হলো কিনা কবুল হলো কিনা এই ভীত এমনটা নয় যে লৌকিকতা চলে আসলো ইসলামিক কাজ করে দিনের কাজ করে দিনের খেদমত করে আল্লাহ রাস্তাহ বাই করেও তাও কলুভ জেলা তাদের অন্তর্ ভয় ভীত আন্না মেয়েরা রবীম রাজনীতি কি জন্য ভীত কারণ দুনিয়ার তারা প্রতিদান চায় না দুনিয়ার খ্যাতি সুনাম চায় না তাই কি ক্ষেত্রে দ্রুতগামী যারা এই নেক কাজগুলি করে এবং আল্লাহকে ভয় করতে হবে কহম লাহা সাহ এখন এবং এরাই হচ্ছে অগ্রগামী অগ্রগামী আগে বেড়ে যারা কাজ করে নেকির কাজ করে যারা প্রতিযোগিতায় আগে বেড়ে যায় এলাকাউলিহী আমেলুন আছে না পর্যন্ত তিনি উল্লেখ করেছেন এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে জায়গা বেশি নেবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যখানে গ্যাপ দিয়ে বলে দাঁচ এই পর্যন্ত এই আয়াতগুলি তোমরা দেখে তো এই আয়াতগুলি তফফির আপনাদের সময় হলে দেখে নেবেন তারপরে সৎ লোক যারা অনেক আমল করেনি আল্লাহর তাদেরকে সেই আমল তৌফিক দিবেন আমল করার তৌফিক দিবেন ওয়ালাহ আমল মেন্দুনে দারে যা কিছু করলো করলো আরো কিছু আমল যেগুলি করা রয়েছে সেগুলি অবশ্যই তারা করবে সেগুলি অবশ্যই তারা তারা লা বুদ্দা আই কিন্তু সেই আমল সেই কর্মগুলি অবশ্যই তারা করবে দিনের কর্ম যদি নেকির কর্ম হয় তো সেগুলি আল্লাহ তাদের তফিকে জুটাবে পয়সা ছিল না দান খায়াত করতে পারেনি আল্লাহ এক যুগে দেবেন আর আল্লাহ তাকে তফিক দিবেন সেই মালি এবাদত করার আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ দিনের খেদমত করার আর্থিক খেদমত করা আল্লাহ তৌফিক দেবেন পয়সা ছিল না হজ করতে পারেনি আল্লাহ যদি ভাগ্য থাকে আমল ওর যদি বাকি থেকে থাকে তাহলে এক যুগে তাকে পয়সা দেবেন বা কোনো অচিলা মাধ্যম তৈরি করে দেবেন যে মক্কা মক্কা মা পৌঁছে অনেকে আমরা গরিব দরিদ্রে ছিলাম পয়সা ছিল না কল্পনাও করা যায় না কাজের মাধ্যমে পৌঁছে দিয়েছেন কাউকে পড়াশোনার মাধ্যমে পৌঁছে দিয়েছেন হজ করে দিলেন যৌবনে হজ আপনার বাবা মা দাদা দাদি নানা নানি এবং সে হয়তো হাজির করেনা খুঁজে আল্লাহম আমল মিন্দুনে সেই আমলগুলি অবশ্যই তারা করবে এই খারাপ আমলের যদি হয় তাহলে করবে যদি এইরকম আমল থেকে থাকে তাদের আর ওইদিকে তারা যদি দেয় তাহলে ঠিক না আরো কোন দেশে যেতে হবে আর কোন খানে পৌঁছিতে হবে আর কোনখানে সুখ বা দুঃখ দিয়ে যে আমরা সম্মুখীন হব সুখ দুঃখের তো এগুলি হা মিলন এগুলি অবশ্যই তাদেরকে করতে হবে এ আয়াতে এই কথাই বুঝাতে চাওয়া হয়েছে তারপরে আল্লাহ রেসা হয়েছে আরব ধন সম্পদের প্রাচুর্যতাই কসরা মানে আধিক্যতা বা প্রাচুর্যতা আরাজ মানে দুনিয়ার খনিকের ভোগের বস্তুগুলি সামান যেগুলি মাল মাতা আসবাবপত্র ফার্নিচার হোক আর বাড়ি ঘর হোক আর টাকা পয়সা হোক যেগুলো ভোগের বস্তু এক কথায় ভোগের বস্তুর আধিক্যতেই সচ্ছলতা আসে না বাড়ি ছিল খড়ের বাড়ি করলেন টিনের বাড়ি মাটির বাড়ি ছিল পাকা বাড়ি করলেন টিনের বাড়ি ছিল ছাদের বাড়ি করলেন গ্রামের বাড়িতে এখন শহরে চললেন পয়সা যথেষ্ট হয়েছে ব্যাংকে পয়সা চলছে এখন ব্যাংক ব্যালেন্স হয়েছে অনেক জায়গায় জায়গা নিয়ে রেখে দিয়েছেন এখন মাসাল্লা এগুলির নাম সচ্ছলতা এর সাড়ে তার ঘুম আসে না সুগার রোগ ধরে দিয়েছে ঘুম আসছে না আর এত টেনশন এত টাকা অমুক জেগে পড়ে আছে এত টাকা অমুক হাতে পড়ে আছে এত টাকা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কেমন করে টাকা যে উঠে আসবে হয়েছে হাই হাই হাই করতে আসে শুরু ওরাই বেশি পরিসান কিন্তু মনের যদি শান্তি হতো আল্লাহ যা আমার ভাগ্যে রেখেছেন জুটিয়েছেন তা অবশ্যই আমার কাছে ফিরে আসবে আর যেটা আমার ভাগ্যে নাই ফিরে আসবে না তো শান্তির সাথে এর নাম হচ্ছে মনের সচ্ছলতা ওনা এই এজন্য মনকে সচ্ছল করতে হবে মনকে অন্তরকে প্রশস্ত করতে হবে উদারতা নিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিনের তকজির প্রতি ইমান রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলম যা ভাগ্যে রেখেছেন तब दूर रेखे अवश्य आसे माझे हादीस हादिसम्लाफस मरे जा रिजेक् सम्पूर्ण ना करक् मारे ना, ना अपनी मरबें ना मरते मरते कि बेचे गलत कत पाल्टी खेल गाड़ी तरह मरलना আপনার পাশে সব মরে গেল আপনি বেঁচে আছেন চোর ডাক্তার করলো আপনাকে সম্পূর্ণ না করে নেবে পুরোপুরি হারাম থেকে বেতন পাচ্ছি এক হাজার দুই হাজার হচ্ছে না পেট ভরছে না এখন সিটি বিক্রি করব এখন চুরি করব এখন কফি চুরি করে খাবো এখন হারাম ব্যবসা করবো না আল্লাহ ফুল্লাহ আল্লাহ আল্লাহ কোনো দোষ নেই আল্লাহর কাছে যদি আখেরাতের সাথে সাথে দুনিয়া চান কোন দোষ নেই কিন্তু যারা শুধু দুনিয়া চায় হ্যাঁ আল্লাহ বলছেন ওমাল আখেরাত মের খালাদ তাহলে পরকালে কিচ্ছু নেই তাদের জন্য কিছুই নেই তাদের জন্য আখেরাত প্রাধান্য দিয়ে परकाल के प्रथम नम्बरे रेखे दिन के अग्राधिकार दिए अर्जन करी कमी दुनिया हई दिन साथ ही आल्ला तलब करी अवश्य देवे उत्तम पंथे आल्लर का तलब करते हैं इमान मानुष्ठे पेलम ना आलहमदुल्ल्लासुविधा नहीं छूटे गल पे गेसी अलहमदुल्ल्ला सब क्षेत्री आलहम्दुल्ला দারিদ্রতার ফজিলত সম্পর্কে দারিদ্র যদি তার মর্যাদা বেশি রয়েছে একজন লোক রসুলের পাঁচ দিয়ে অতিক্রম করে চলে গেল একজন লোক তার পাশে বসেছিলেন সেই লোকটিকে সম্বোধন করে বললেন যে এই লোকটি সম্পর্কে সম্পর্কে তুমি কি বলতে পারো কি মতামত তোমার মানে মতামত মন্তব্য ফাকাল আল্লাহ মিন আল রাজনফিন এই লোকটি হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক না সম্ভ্রান্ত লোক শরীফ থেকে আশরা যে কোনো জায়গায় যদি বিয়ের পয়গ্রাম দেয় চট করে সাদার গ্রহণ করে মেয়ে দিয়ে দিল বন দিয়ে দিল কাকে দেয় সাধারণত ও সাফা আর যদি কোনো ক্ষেত্রে সুপারিশ করে গিয়ে কাজটা করে দেন না ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন আর অসুবিধা নেই আপনার শুধু একটা কাগজ লিখে দেওয়া যথেষ্ট করে আপনার কাজ হবে না সুপারস্টার জন্য একটু কাজ ছিলাম আপনি এত কষ্ট করে এসছেন একটু টেলিফোন করে দিতেন যে কাজ করে দিতে হবে অন অসুবিধা আপনার নামটা বললে আমি কাজ করে দিতাম দেখছে আপনার মর্যাদা আর শত শত লোকের লাইন লাগিয়ে আছে তাদের কাজ হচ্ছে না বুঝতে পারছেন না এই লোকটি কেমন যদি সুপারিশ করে তো চট করে তার সুপারিশ গ্রহণ করা হবে কবুল করা হবে আবার জিজ্ঞেস করলেন যে মারায়ু কা এই লোকটি সম্পর্কে তোমার কি মন্তব্য এই লোকটি কেমন ফাঁকালিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল হাজা রাজনীত কারাইল মুসলিম এই লোকটি মুসলমানদের একজন দরিদ্র মানুষ হাজা হারিয়ন এই ব্যক্তি ইন খাতা এই লোকটি এর যোগ্য যে বিয়ে দেবে না ছাগল বানতে হবে মানে মেয়ের বিয়ে দিবে তো জমি জায়গা দেখো গ্রামাঞ্চলের লোকের জমি দেখে আজকাল টাউন বাজারের লোকেরা ব্যবসা বাণিজ্য আছে কিনা চাকরি করে তো কেমন বেতনের চাকরি করে সে আমার মেয়ে নিয়ে যেতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি এক ভাই বাংলাদেশে টেলিফোন করেছে এক ভাই পাইগাম আমাকে টেলিফোন করছে আমার খোলসা দিয়ে দিচ্ছে আচ্ছা কোন কাজ করেন এই করেন সেই করেন আর এই প্রশ্ন শেষখানে জিজ্ঞেস আমার মেয়েকে নিয়ে যেতে পারবে যদি আমি বিয়ে দিয়ে দিই সে পারে আর নাও পারতে পারে আমি কি করে বলবো আচ্ছা তারপরে আবার জিজ্ঞেস করছি আপনার কি মতামত এই বিয়ের ক্ষেত্রে আমি বললাম যে ভাই আমার কোনো মত নেই ভালো থাকতে কেউ কালোতে দেবে না আমিও দেব না যদি আমি ভালো পাই তো কালোতে দেবো কি তো আপনিও যদি ওই যেই ক্যান্ডিডেট আপনার কাছে গিয়েছে প্রস্তাব নিয়ে তার চাইতে ভালো পান তো ওর সাথে দেবেন না আর যদি এটাই আপনাকে সবচেয়ে ভালো মনে হয় তো অবশ্যই আপনি দিয়ে দেন বাকি দিনের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে পরিসগারের দিক দিয়ে ইমানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলেন তো দেখছেন ফোকারাউল মুসলিমিন যদি কোনো জায়গায় পায় গেলাম তো কেউ দিবে না গরিব মানুষ হবে না কথা বলছে কথাই শুনছে না কেউ বললেন হাজা হাজা এই যে মুসলিম দরিদ্র ব্যক্তি সারা বিশ্ব ভর্তি যদি ওই যার কথা বললে যে লোক সুপারিশ করলে সুপারিশ ব্যক্তি উত্তম শ্রেষ্ঠ জমেল ভর্তি রকম ধরনের লোক হয়ে যে যে লোকটি স্বচ্ছল যে লোকটি পয়সাওয়ালা যে লোকটি পয়গাম দিলে গ্রহণ করা হবে সুপারিশ করলে তা কবুল করা হবে তা তাদের অসংখ্য লোকের চাইতে এই একটি লোকত্যম দারিদ্রতার ফজিলত বর্ণনা করলেন দরিদ্র দারিদ্রতা আর দিন থেকে দূরে সরে রয়েছে আর একজন সচ্ছল দিনকে ধরে রয়েছে কে উত্তম হবে যে ব্যক্তি সচ্ছল কারণ সে দিনকে মজবুত করে ধরে রয়েছে আমাদের সমাজে এরকম রয়েছে যে অধিকাংশ দরিদ্র আবার এমন বেশি দরিদ্র কিছু নেই তার পেটে ডাল ভাত আসতে হবে ওর পিছনে ছুটে আসবে করলো নিয়ে গিয়ে মদের আড্ডাতে নামাজ নামাজরজা কিছুই সারা দিন এত পরিশ্রম করে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই এর চাইতে একজন মানুষ যার কাছে পয়সা আছে কিন্তু পাঁচ হত নামাজ পড়ে সে বেশি উত্তম হবে কি না তাহলে মুসলিম দরিদ্র ধার্মিক যদি হয় তাহলে সে শ্রেষ্ঠ ধার্মিক সচ্ছল পয়সাওয়ালার তুলনায় কিন্তু পয়সাওয়ালা যদি আল্লাহর আস্তায় দিনের কাজ বেশি করে দরিদ্রে যাবে এই জন্য বলা হয়েছে যে ধন সম্পদ ধন সম্পদ হিসাবে পছন্দনীয় না আর অপছন্দনীয় না এটা আপনার কাজ কর্ম ওই ধন সম্পদ সম্পদ কাজ কর্মের পরও নির্ভর করবে যদি ধন সম্পদ আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যয় হয় আর আল্লাহর হক বান্দার হক সেই ক্ষেত্রে আদায় করেন আল্লাহর হক হচ্ছে জাকাত বান্দার হক হচ্ছে যে আত্মীয় সজনদের হক রয়েছে सठी रास्ते व्यय नापे क्यय धन हम आजब नाम धन हम आजबल गजब डॉपर हदिस् देख তার সাথে সাক্ষাৎ করলামিজ মানে রোগী মুসলিম ভাইকে দেখতে যাওয়া রোগী দেখতে যাওয়া তার সেবা শুশ্রূষা করা যাকে বলা হয় আর বিমার ক্ষেত্রে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া কি অবস্থা আছে শরীরে একটু হাত দিয়ে দেখলেন মাথায় হাত দিয়ে দেখলেন আর বিলম্ব করে বিরক্ত না করা যদি রুগী অবস্থায় থাকে যেখানে বেশিক্ষণ থাকলে ক্ষতি হতে পারে খেদমতের প্রয়োজন খেদমত করার জন্য তাদের আপন আছে তাহলে তাড়াতাড়ি সেখান থেকে ফিরে যাওয়া পরিশ্রম বেশ কিছু রয়েছে তো আল্লাহ অসুস্থ অবস্থায় ছিলেন তবেই যে আমরা দেখতে গেলাম এই খাবাবুর রাজি আল্লাহ তালানহ মহাজের ছিলেন এই খাবুর চরম দুর্বল মানুষ মক্কায় মক্কার কাফির আবু জাহাল আবুল এই ধরনের কাফের চরম অত্যাচার নির্যাতন খাবার বলছেন হাজার না আমরা নবীসাল্লামের সাথে হিজরত করেছিলাম নরিদ ওঝাল আমাদের উদ্দেশ্য কি ছিল মোদিনে হিজরত করার আল্লাহ সন্তুষ্টি আল্লাহর ওয়াজ ওজ তাহলে আল্লাহর ওয়াজ ওজহন মানে চেহারা আল্লাহর চেহারা রয়েছে তো যেই সত্তার চেহারা থাকে তার আকার আছে না নেই তাহলে আল্লাহর আকার আছে এ হাদিস দ্বারা প্রমাণিত হল আসমা আসমাউ সিফাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চেহারা থাকা আল্লাহ সাকার আল্লাহ নিরাকার নয় সুতরাং আল্লাহ নিরাকার এই আকিদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়েছে তাহলে ভাব অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কিন্তু শাব্দিক অর্থ কারণ যে ব্যাক্তি আপনারা সন্তুষ্ট থাকবে সে ব্যক্তি আপনার দিকে মুখ ঘুরিয়ে কথা বলবে ঠিক কিনা আজকে আপনারা অসন্তুষ্ট থাকে কথা বলছেন খুব ফিরিয়ে रेजाम भाव अर्थ माब्दिक अर्थ ओझ वन शब्द अज बोला रबुल आलमी वज शेष मुखमंडल रही है तो বলছেন কি যে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে হিজরত করেছিলাম আল্লাহ নিকট আমাদের পুরস্কার বাস্তবায়িত হয়েছে ইনশা আল্লাহ আমরা পেয়ে গেছি হামিম নামান মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মদা মানে অতিক্রম করে চলে গেছেন বিদায় হয়ে কিন্তু পার্থিব পারিশ্রমিক কিছুই নেননি দিনে ইসলামে আসার পরে হিজরত করার পরে যে পারিশ্রমিক মানে দুনিয়া কিছু পাবো কিছুই নেননি তার মানে যুদ্ধে যে গণিমতের মাল সম্পদগুলি গুলি আসলো ক্ষয়বরের যুদ্ধের পরে মক্কা বিজয়ের পরে ঘনাইনের পরে কিনা কায় বিজায়ের পরে পরবর্তীতে আসলো যারা প্রথম হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে তৃতীয় হিজড়িতে মারা গেছে খন্দকের আগে আগে তখন তেমন গণিমত আসেনি গনিমত আসায় শুরু হচ্ছে ক্ষৈবরের যুদ্ধ থেকে তাহলে এরা যারা এই অবস্থায় মারা গেছে যখন সচ্ছলতা ছিল না পয়সা আসেনি গণিমতের মাল আসেনি ফাইয়ের মাল সম্পদ আসেনি বিভিন্ন জায়গা থেকে মুসলিম থেকে জাকাতা আসেনি তখন তারা কিছুই পায়নি আল্লাহ রাস্তায় কুরবানি তো দিয়েছে কিন্তু তারা পার্থ পুরস্কার পায়নি বা পারিশ্রমিক পায়নি মিনহ মুসিন তাদের মধ্যে একজন মুসাদ দিনে তিনি শহীদ হয়েছিলেন আল্লাহ রাস্তায় হত্যা হয়েছিলেন দেখেন কোন ব্যক্তিকে অকার শহীদ বলা ঠিক না এই দেখেন হাদিস ও হাব্বা বলছেন কুতিলা বলছেন যে উস্তুসিদা কারণ শাহাদাতের গারেন্টি দেওয়া হলে একমাত্র আল্লাহ রাবুল্লা আলম কি শহীদ হলে যদি ইনশান তিনি শহীদ কিন্তু সাহাবাহিক সতর্কতা অবলম্বন করতেন দিল তাদেরকে ভাষার জন্য যারা এমনকি অমুসলিম বেনামাজি ফাশেখ তাদেরকে শহীদ হ্যাঁ তো বলছি অনেকে বেধর্মী কাঠের অনেকে বেনামাজি ফাশেক দিনের কোন কল্যাণের কাজ জানি নামাজ না রোজানা হওয়া করে নামাজ নেই ইসলাম নেই সম্পর্কে জানেন মুসাব্দ উম রাজিয়া অত্যন্ত সুন্দর ছিলেন দেখতে এবং দেখতে নবী মতো ছিলেন খানিকটা তো যখন শহীদ হয়ে গেলেন ওভদের যুদ্ধে তখন অনেকে ধারণা করল রসুল্লাহাম শহীদ হয়ে গেলেন আর কাঁফেরা ভেবেছিলাম এই জন্য আর কি করব আমরা কার জন্য আমরা লড়াই করব কাকে সঙ্গে রেখার লড়াই করবো কোতেলাহ ওহদের দিনে তিনি শহীদ হয়ে গেছিলেন ও তার কাছে কিছুই ছিল না একটি চাদর ছিল নামেরা যখন ঢাকতাম বাদাত্রিজ লাহ দুই পা বেরিয়ে কাজে পা পারে না কাপন দেওয়ার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না একটি কাপড় শুনতে হচ্ছে তিনটি কাপড় তিনটি কাপড় জুটানো তো দূরের কথা একটি কাপড় জুটছে না মাথা ঢাকলে দর্শন করবো আমার আল্লাহ রসুল আল্লাহ আমাদের কাছে নিজের কাপড় ও নেই আর মুসাব্দ কাছে মাথার একটি কাপড় মাথা ঢাকলে পা খুলে যায় পা মাথা খুলে যায় কি আমরা আমাদেরকে আদেশ করলাম গাছটি আর মুশকিল লাশ এখানে দফন করতেই হবে তাহলে কি করতে হবে আর কাপড় দে মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় তাহলে কি করতে হবে হ্যাঁ মাথার দিক ঢেকে দিতে হবে আর পায়ের দিকটা খোলা রেখে যদি কোনো ঘাসপাত থাকে তা দিয়ে ঢেকে দিতে হবে তাই বলেন এবং তারপরে একটি পয়সাও তাদের পেটে যায়নি দিনের খেদমত এসে গানিমাত্র একটা পয়সাও পাননি আর কিছু লোকেরা এখনো বেঁচে আছে বলছেন মান আইন লাহু মারাত যাদের ফল পেকে গেছে আইন মানে পেকে যাওয়া मानी दीर्घ समय रोम साम्राज्य ख्रीटान आवता चले फिलस्त शाम से सब इसलम चले बहु सम्पद और सम्पद मदिन प এমনকি এই এলাকা বাহারাইন একটি আল আশা থেকে শুরু করে এই কাসি পর্যন্ত এলাকাকে বাহারাইন বলা হন এলাকা এখান থেকে পৌঁছেছে এই যে ফল ফল পেকেছে এখন এতদিন মেহনত করে চলে গেছেন আল্লাহ রাস্তায় মারা গেছেন শহীদ যা হয়েছে কিন্তু যারা বেঁচে আছে দীর্ঘ সময় পেয়েছে তাদের ফল পেকে গেছে তারা খলিফা হয়ে হয়ে গেল কেউ গভর্নার কেউ তো আল্লাহ রাবুল্লা আলমিন যাদের দুনিয়ার ফল কিছু পাকিয়েছেন দুনিয়ার কিছু ফল খেলেন আর অনেকে রয়েছেন যারা দুনিয়া থেকে কিছুই নেননি তাদের ইমান ইসলাম এবং এই ক্ষেত্রে যা পরিশ্রম দিয়েছেন দিয়েছেন তার একটিও পয়সা ফল নেননি তাদের ফল আল্লাহ রাবুল আলমিনের কাছে জান্নাত দেখেছেন কখন মেয়াজের রাতে আর নবী করিম সাল্লামকে একাধিকবার স্বপ্নও দেখানো হয়েছে এ অর্থ হতে পারে যে আমি স্বপ্ন দেখেছি তবে মেয়েরাজের বেশি যেহেতু নবী করিস রায়নাতে নাম নবী করিম সাল্লাম জান্নাত নহর গুলিও দেখেছেন নবী করিম সালি সাল্লাম কোরআানে এদিকে মা কাজাবাল আহ তো নবী করিম সাল্লাম অনেক কিছু দেখেছেন এর আত ফেল জাননা আমি জান্নাতে ও কি মেরে দেখলাম মুখ বাড়িয়ে দেখা এর বলে মুখটা বাড়িয়ে फिर द्याखा जान्नाती चले गान्नती दृश्य देखाना दृश्य দেখানো হয়েছে যেটা ভবিষ্যতে হবে হিসাব নিকাশের পরে পৃথিবী ধ্বংস হয়ে গেছে খুব সহজ আজকাল একটি ঘটনা ঘটেছে ওটাকে কাল্পনিক করে দেখিয়ে দিচ্ছে ওখানে গিয়ে ছবি করেনি দেখিয়ে দিচ্ছে কাল্পনিক হ্যাঁ এক জায়গায় সন্ত্রাসী ঘটনা ঘটেছে সেই জায়গায় কেমন পৌঁছে নি কিচ্ছু পৌঁছে কিভাবে ঘটলো এটাকে কাল্পনিক করে আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহ অধিকাংশ আসল যে জান্না জান্নাতের নামত ভোগ করছেন জান্নাতিরা কিন্তু জান্নাতে কেউ যেতে পারবেন না হিসাব নিকাশের আগে এবং সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে নবী মোহাম্মদ সমস্ত মানুষের মধ্যে প্রথম তিনি যাবেন আর এই মারে দেখলাম জাহান্ন অধিকাংশ জাহান্নামের অধিবাসী কাদেরকে দেখলাম নারীদেরকে দেখলাম অন্য হাদিসে করেছেন নবী করিম সাল্লা সাল্লাম যখন এই কথা একদিন ঈদের খুদ্ বর্ণনা করলেন মহিলারা বললাই আর অধিকাংশ না তোমরাই অধিক সংখ্যায় জাহান্নে যাবে হে মহিলার তাসাদা বোকার পুরুষদেরকে সম্বোধন করে আবার মহিলাদের দিকে গিয়ে তাদেরকে এইভাবে খোদয়া দিতেন ইয়া মা সারানিসায় তাসাদ দা ফাইন ওরিটো কন্যা আহলিন না তোমাদেরকে দেখলাম অধিকাংশ সংখ্যায় জাহান্নে অভিমায় আরো সুলাল্লাহ এটি কেন হবে সাহাবি সাহাবি মহিলারা জিজ্ঞেস করলেন তুক না লাশি তোমাদের দুইটি রোগ আছে যে রোগ পুরুষদের মধ্যে নেই বাকি পাপের রোগ তো পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে কিন্তু দুইটি রোগ হচ্ছে মহিলাদের বিশেষ বিশেষ রোগ না করার রোগ একটি হচ্ছে ফের না বেশি বেশি লামটান করা গালি গালাজ করা এটি হচ্ছে তোমাদের স্বভাব অধৈর্য যে অধৈর্য হয় সে না গালি করে গালমুখ যে কার বের বেশি অধৈর্য খুব কম ধৈর্য ধরতে পারে না ধৈর্য হারা হয়ে যায় সেই জন্য তাদের একটি সহ হচ্ছে বেশি বেশি লান টান করা গালিগালাজ করা দেখবেন ছেলে মেয়ে যদি অবাধ্য হয় ছেলে মেয়ে যদি অন্যায় কাজ করে ভুল কাজ করে তো বাবা হয় তো শাসন করবে কিন্তু গালি গালাজ করবে না শাসন করবে মারধর করবে আর মহিলারা কি মারধর করবে না গালা গালি একটি ছেলে দুষ্টামি করে দুষ্টামি করতে গিয়ে তা হাত ভেঙে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে হাত ভেঙে গেছে ভালো হয়েছে সাজা হয়েছে শক্তি হয়েছে তোর এগুলি মহিলারা বলে পুরুষ সাধারণত বলে তোকে লান তোমরা বেশি বেশি লান টান করবে গলাগালি করবি ওকে তোমার লান শব্দটির ব্যাপক আর দ্বিতীয় তোমরা স্বামীর না শুক্রি করো অবাধ্য বলা হয়নি তাকফর না আর কুফুর মানে এখানে বড় কুপুরি না এখানে না খুব মজা খুব মজার জীবন শান্তির জীবন কিন্তু হঠাৎ একটু কষ্ট হলে হঠাৎ একটু স্বামীর পক্ষ থেকে কোনো কষ্ট হয়ে গেলে অভাব হয়ে গেলে আর স্বামী দিতে পারে না জীবনে তোমার ঘরে এসে শান্তি পেলাম না জীবনে তোমার ঘরে এসে অনেক শান্তি হলো না শাশুড়ি হয়তো একদিন কষ্ট দিয়েছে তোমার মা জীবনে শান্তি দিল না তো তার ফোরণাল পেলাম না সুখী হয় জীবনের সুখ শান্তি গুলি ভুলে গেলে বিশ বছর ধরে যে সুখ করে আসলে দু বছর এখন কষ্ট হয়েছে সব অতীতের সুখ ভুলে গেছে অধিকাংশ সবার কথা বলা হয়নি অধিকাংশ অধিকাংশ মহিলাদের প্রকৃতি হচ্ছে এই দুইটি কারণের জীবন কেমন ছিল একেবারে সাধারণ জীবনাম জীবন চাননি বরং আরামের জীবনও তিনি চাননি আল্লাহ রব আলমে পেশ করেছেন তিনি অস্বীকার করেছেন এই ছেলে আপনার আনস রাজি আল্লাহ তাহলে একজন মানুষ সম্পর্কে একজন মানুষ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে তার একেবারে কাছের লোক ঘনিষ্ঠ লোক আর ঘনিষ্ঠ লোককে ঘনিষ্ঠ স্ত্রী চাকর ছেলেমেয়া খাদামিয়া সাল আলাম সালাম কোন উঁচু দফতর খানে পর্যন্ত কখনো পানাহার করেননি আমরা মাটিতে যে বিছাই এটিকে দফতর খান বলি বলি কি বলি না কোনো কিছু বিছিয়ে খাননি যেটা কালকাল সুফরা বলছে এখানে সুফরা বলছে কাপড় বিছান আর প্লাস্টিক বিছান আর যা কিছু বিছান বিছাতে এই জিনিস আবিশ্বাসালামের জীবনে ছিল কারণ ময়লা আবর্জনা করা যে ঘরে আপনার ময়লা আবর্জনা হবে খাবার পড়বে তৈরি পড়বে এরকম করবেন না কিছু বলা হয় এমন দস্তরখানকে যেটি উঁচু করে রাখা হয় নিচে বসে না হয় যেমন ঠেবির আজকাল যে খাওয়ার ফ্যাশন হয়েছে শহর বাজারে ডাইনিং হলে যে খাওয়ার ফ্যাশন হয়েছে বরং এর আরো উন্নতি আজকালকার ফ্যাশন আজকালকার ফ্যাশন কিছুদিন আগের ফ্যাশন ছিল আর এখনকার সমাজে একই জায়গায় থেকে নারী পুরুষ একসাথে খাবার নিচ্ছে আর ঘুরচাড় খাচ্ছে ঘুরপাক খাচ্ছে আর খাচ্ছে জায়গা পেলোতে পেলো না হলে দাঁড়িয়ে দাঁড়িয়েছে পান করার ক্ষেত্রে তো কিছু গুঞ্জাইশ আছে অবকাশ আছে পান আর খাওয়ার পার্থক্য আছে পান করার ক্ষেত্রে দুই রকমের আছে উজুর পানি পাঁচা পানি নবী কিস্লাম পান করতেন দাঁড়িয়ে জমজমের পানি নবীম দাঁড়িয়ে পান করতেন শরীর নবী জমজমা তাহলে পান করার ক্ষেত্রে যদি ওজুর পানি আর জমজমার পানি ছাড়াও যদি এরকম কে আজ করে আপনি পান করেন কোনো একটু জিনিস আর কি তাহলে একটু অবকাশ আছে কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটি হাতিস দেখাতে পারবেন কোন হাতিস না বরং মুসলিম শরীফে আছে কেউ যদি আহ করে এরকম দাঁড়িয়ে তাহলে সে বমি করে ফেলে মানে কঠোর বাণী এটি বলা হয়েছে মানে এখন বমি করিয়ে দেন কিন্তু একটু শক্ত বাণী উচ্চারণ করা হয়েছে যাতে করে সতর্ক হয় এটি না যায় বলা যাবে না কারণ নাবি নিষেধ করেননি তবে নবিয়া করিনালাম এইরকম জীবন পছন্দ করেননি এভাবে খাননি এক্ষেত্রে এতটুকু বলা যাবে কেউ যদি বলে সন্নতি তারিখা কেউ সন্ন্যতির তরিকা জমিনে বসে খান অপসন্দনে বলার প্রয়োজন নাই নবী করিম সাল্লাম এইভাবে খাননি এইগুলি সন্ন্যতগুলি মহাকা দা মানে করতেই হবে সুতরাং তার বিপরীত যদি হয় মানে কেউ যদি চার টেবিলে বসে খায় তো জায়েজ যেমন বৈধ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে আফজাল হচ্ছে সন্নত হচ্ছে জমিনে বসে খাওয়া আফজালও এবং সন্নত আর ওমা আকালা খুবজান মোরাক্তাক খান হ্যাটটা মাত এবং নবী করিম সাল্লা খুব যে মোরাক্তা খুব মানে রুটি আর মোরাক্তাক মানে চিকন রুটি রুটি চাপাতি রুটি বলা হয় সেগুলিকে বাড়িতে হাতের রুটি না বেলনের রুটি বেলন চাকা দিয়ে যে রুটি তৈরি চাপাতি রুটি এক কথায় বলে কে সব চাপাতি রুটি নবী করিমাল্লাহাম এইরকম চিকন রুটি খাননি সোল রুটি খাননি তবে কোন রুটি খেয়েছেন মোটা মোটা রুটি মোটামুটি রুটি মোটা রুটি খেয়েছেন এবং্লাম এর কাছে জবের রুটি খেয়েছেন জবটা পাওয়া যেত মদিনার আশেপাশে কখনো কখনো জব পাওয়া যেত অধিকাংশ সময় তো পাওয়া যেত না ওই খেজুর খেয়ে কোন খেজুর পানি দিয়ে চলতো কিন্তু নবী কখনো কখনো জবের রুটি পেয়েছেন আর সেটিও হাদিসে রয়েছে আর তির মিজি বা এমন তির মিজির যে নবীসাল্লামের জীবনী সম্পর্কে সব হাদিস রয়েছে তাতে যে নবী সাল্লাম যে জবে রুটি খেতেন সে আটা সে জবকে পিছিয়ে নেওয়া হইত পিষে নেওয়ার পরে চালনার কোন ব্যবস্থা ছিল না আটাকে চেলে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আবার ফুঁক দিয়ে যেগুলি জবের শক্ত শক্ত চোখা সেগুলিকে উড়িয়ে দেওয়ার পরে বাকিটাকে সেনে রুটি পাকানো হইতো এইভাবে নবী করিম সালি সাল্লাম এবং এটা স্বাস্থ্যের জন্য যদি এটাকে কেউ হজম করতে অভ্যাস্ত হয়ে যায় স্বাস্থ্য না খেয়ে সে বুড় মানে চোখাওয়ালা বেকারি থেকে নিয়ে কেন এতে কোলেস্ট্রল হবে না এটা আপনার আপনার এই যে আপনার পায়খানা খোলাসা রাখবে কিলিয়ার রাখবে আপনার যেটা কষ্ট কাঠিন্য বলা হয় আপনার ভাষা মেডিকেল ভাষায় সেটা হবে না মানে পায়খানা কষা হবে না নবী করি ইসাল্লাম কোন সময়ে চাপাতি রুটি খাননি হাতটা মাত্রাল পর্যন্ত তাহলে কেমন জীবনযাপন ছিলামের নবীম চাপাতি রুটি খাননি আমরা কি খেতে পারবো না টেবিলে বসে উঁচু দস্তর খাননি খেতে পারবো কোনো জায়গায় হলে দাঁড়িয়ে নাই নিষেধ করেছে নবী্লাম কিন্তু টেবিল বসে খেতে পারবো কিন্তু উত্তম হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি নবিস্লামের সন্ন্যত পালন করতো ওইভাবে খান বলছেন বলছেন আল্লাহ রসুল আফাদ পেয়ে গেছেন ইন্তেকাল করে গেছেন আর আমাদের হায়াতুল নবীর জন্য চিৎকার করেছে বিদাতিরা হায়াতুল নবীর নবী জীবিত নবী জীবিত বিদাতিরা মনে নবী আমাদের জীবিত আমাদের মতো না হারামিলাম দেখে নিলে সাহাবের মর্যাদা হাসিল করা যায় তাহলে আমাদের মতই যখন কবরে জীবিত কেন দাফন করলেন সাহাবাইকে আমরা কত বড় জাহেল যারা বলে নবীলাম জীবিত নবীলাম বা হায়াত মা এসা বলছেন আর মৃত্যুদন কাদমাত যদি কেউ মোহাম্মদের পূজারই থাকে তো জেনে নিহম্মদাহি সাল্লাম এর এবাদত করা যাবে না ফাঁকদমাত ইন্তকাল করে গেছেন তিনি আর যার ইন্তেকাল হয় তার এবাদত হয় না তার পূজা হয় না আমার এই থি এবং আমার এই কোলের মাঝখানে রানের মাঝখান বরং নাহার বলা হয়েছে যে যে আপনার এই যে হাড়গুলি রয়েছে এর বক্ষের হাড়গুলি রয়েছে এর মাঝখান चलें तेनी माता शब्द करीवंत मानुष खेतेजा के लिए मान जीवन मानुष जीवंत मानुष खे बाचतेमीकार আমার ইনকাম করা দুনিয়া নিয়ে চিন্তা অথচ আপনার হাতে রিজেক্ট নেই আল্লাহ রাবুল্লা যাকে রিজেক্ট যার রিজেক্ট সংকোচিত করেছেন তার রিজেক্ট কেউ প্রশস্ত করতে পারবে না मेकर क्या बाधा अजेब क्रुटिव क्या करबना जरूरी क्या गुली करा अल्लाह आस्ते व्य कराइज शुद्धे आयुपार्जन करे मे रेखे जा भविष्य तजल करते তবে হালাল উপায়ে আল্লাহর্বুল আলম যদি দেন আল্লাহ যদি আল্লাহরী প্রতিষ্ঠান দিনের ক্ষেত মত এগুলি করে যাচ্ছি তারপর আল্লাহ দিয়েছেন আল্লাহ মেয়মত পরীক্ষামূলক দিয়েছেন আল্লাহ পরীক্ষায় আপনাকে আল্লাহ উত্তীর্ণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যদি পরীক্ষায় পাশ করেন তাহলে আর যদি ফেল হন তাহলে আপনি নিজের আত্মসমালোচনা করেন म राफ बलाफु के लिए जब अर्धे शाह जब अर्धे शाह कत है डेढ़ केज केव मात्र আর কতদিন দেখি একটু মাপ করে দেখি পুরোটাকে উঠিয়ে তেনে কি করল শাকিল তহু ওজন করে দেখলাম নেপে দেখলাম যে দেখি আর কতটা বাকি আছে এতদিন ধরে খাচ্ছি তো কতটা পরিমাণ আছে দেখি তো দেখেন আল্লাহ আমার ওপর সময় অনেক দিল হয়ে গেল অনেক দিন হয়ে গেল শেষই হয় না তো মনে হয় মাফ করে দেখি ওজন করে দেখি কতটা আছে শাকিল তহু কাইল করা মানে কোন পাত্রে ওজন করা পাত্রে মাপ করা মাফ করা और वजन हम दाणी पाल्ले ठीक और जो दाड़ी पाल्ला दाड़ी मारे ना मिजान सोहेब अल्लाम दाड़ी मारत कम दफ कर दी तक अल्लाह आयातुल पाथर माफ कर खाद्य द्रव्य माफ करात पतरे शेले महिला चाउल दीबीबे ग्लैसे काटाई पावा जो काटाई चावल रखा आल्क रखा ही माफ कर दे सूनते এটি হচ্ছে স্বৈন্য তরিকা প্রাচীন যুগ থেকে কিন্তু মাফ করে দেখলাম যে কতটা আছে কাঁঠাই হাফানি হা তারপরে শেষে গেল যখনই মাফ করে নিলেন তিনি তারপরে আর ওই থাকলো না আর ওই কারামত থাকলো না শেষ হয়ে করতে গিয়ে দেখলেন আধা কিলো আছে যে আমি জানতাম তো মাপতাম না এরকম থাকতো আর খেতেই থাকতাম শেষ পর্যন্ত কিন্তু মানুষ জানেন আল্লাহ শেষ করে কোন বাহানা বসিলা যাবে যাই তারপরেই শেষ হয়ে গেলো মহম্মদ